السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه اجمعينا ما بعد ريداشوك سرطة بايبرنا اگرمت وعبارو اريك تي بار بي اشي فتوار کرن اسلام اي بار بي جي باپرتي تحقشي شدات چه بوحول براچلتو اكتا پراسنو شدات چه شجو گره نا پرده بي گره হ্যাঁ এটা নিয়ে কথা এই প্রশ্ন করা হয়েছে শেখ মুহদ রাহে দিচ্ছেন তিনি বলছেন সূর্য ঘুরে আপনার কখনো পৃথিবী ঘুরছে না হ্যাঁ সূর্য ঘুরে আপনার পৃথিবীর আশপাশে এবং এই সূর্য ঘুরার কারণেই আপনার রাত হয় সূর্য ঘুরার কারণেই আপনার দিন হয় এবং এই যে প্রকাশ্য জ্ঞান এই প্রকাশ্য জ্ঞানের প্রকাশ্য যেটা জানা যাচ্ছে কোরআন হাদিসের বার্জিক অবস্থান থেকে এটা কখনো আমরা বাদ দিতে পারি না যত পর্যন্ত এর চাইতে শক্তিশালী কোনো দলিল না আসে এবং এটার আপনার আপনার অপব্যাখ্যা বা কোনো ধরনের ব্যাখ্যা দেওয়ার কোনো সুযোগ নাই। এখন কথা হচ্ছে তিনি বলছেন যে কোরআনের বাহ্যিকতা থেকে এবং হাদিসের বাহ্যিক দিক থেকে আমরা এটা কীভাবে বুঝতেছি হ্যাঁ তিনি প্রমাণ দিচ্ছেন যে কোরআন এবং সুন্না থেকে যেটা বোঝা যায় যে আপনার সূর্য ঘুরে হুম সেটা সূর্য কখন স্থির না হ্যাঁ সেটাই উনি প্রমাণ দিচ্ছেন অনেকগুলো প্রমাণ প্রথম নম্বর হচ্ছে তিনি বলছেন সুরা বাকার দুইশো আটান্ন নম্বর আয়েত আল্লাহরসান ইব্রাহিম আলী ইসরাদামের সাথে যে তর্ক বিতর্কে জড়িয়েছিল তার সম্পর্কে বলেন যে আল্লাহানু তার কথা উল্লেখ করে বলেন তাকে বলছিলেন আচ্ছা ঠিক আছে যে আল্লাহ জুলসাহানু সূর্যকে পূর্ব দিক থেকে আপনার উদিত করেন তাইলে তুমি এবার পশ্চিম দিক থেকে উদিত কর তাহলে দেখাও। হ্যাঁ তাহলে গেছে সূর্য আপনার একই অবস্থানে থাকে না সূর্য ঘুরে এটা এখান থেকে বোঝা যাচ্ছে আরেকটা প্রমাণ যেটা ইব্রাহিম ইসলামের পক্ষ থেকে যে ইব্রাহিমের মধ্যে আল্লাহ বলেন যখন এটা ডুবে গেল তখন তিনি বলছিলেন হে আমার আমার জাতি যে আমি সিঁড়ি থেকে আপনার একেবারে অবমুক্ত মানে মুক্তি ঘোষণা দিচ্ছি শিরিকের সাথে আমার কোনো সম্পর্ক নেই সিঁড়ি থেকে আমি মুক্ত হুম সুতরাং এই যে তিনি বলছিলেন যে সূর্য কি হয়েছে ডুবে গেছে এই যে ডুবে যাওয়া এটাও প্রমাণ করে সূর্যদেব এক জায়গায় স্থির না হ্যাঁ সূর্য উদিত হয় ডুবে মানে নিজের জায়গা থেকে স্থানান্তরিত হয় তাইলে সূর্য হ্যাঁ আপনার ঘুরা সেটাই প্রমাণিত হল তৃতীয় নম্বর আল্লাহ বলছেন আসবে কাহ সম্পর্কে যে আপনি সূর্যকে দেখবেন যখন সূর্যটা উদিত হয় তখন এক সাইড দিয়ে সেই যে গুহাটা গুহাটের ডান দিয়ে সেটা উদিত হয় এবং যখন ডুবে बम दिगे अपन ये सर जाए अर्थात मानी तरह अवस्थान एम तरफ रोध दरकार तक रोद देखा समस्या सृष्टि तीन आल्लाम अवस्थान दिए दिए ते सूत ये ये अपना डाइन दिखे जावा सूर्य डाइन दिखे आलो दे बाम दिखे चले जावा यह प्रमाण करें कि मानी सूर्य एक जगह अवस्थान करा सूर्य घुरे দ্বিতীয় নম্বর এই চার নম্বর ওনার প্রমাণ হচ্ছে যে আল্লাহ সুবহান সুরা আম্বিয়া 33 নম্বর আয়াতের মধ্যে বলেন ওয়া আল্লাযী খালাক আল দুঃখিত যে চার নম্বর আপনার তার প্রমাণ হচ্ছে যে আল্লাহর বাণী যে আল্লাহ বলছেন যে তিনি রাত এবং দিনকে সৃষ্টি করেছেন এবং সূর্য এবং চন্দ্রকে সৃষ্টি করেছেন এবং প্রত্যেক নিজের কক্ষপথে আপনার চলছে সুতরাং সূর্য চলছে নিজের অবস্থানে সে দৃঢ় না অবস্থানে স্থির না সূর্য চলছে চন্দ্রও চলছে এবং ওইগুলোর কারণেই আপনার রাত দিন হচ্ছে সেটাই আর দ্বারা প্রমাণিত হম এই কারণে আবাজ বলছেন যে ইয়ে তরুণ আফিফালাফল মেকজাল যে সূর্য চন্দ্র এগুলে হ্যাঁ নিজের জায়গায় আপনার ঘূর্ণিত হচ্ছে হ্যাঁ যেরকম ভাবে আপনার যারা চরখা ঘুরে সেটার মতো তাইলে এইখানে আয়াত দ্বারাও প্রমাণিত চোদ্দ নম্বরে যে আপনার সূর্য ঘুরে পাঁচ নম্বর আরেকটা আয়াতের চুয়ান্ন নম্বর আয়াত সেখানে আল্লাহ বলে আল্লাহান বলেন রাত দিনকে ডেকে নেয় এবং সে আপনার এরকম দ্রুত হম আপনার দিনকে সে অনুসরণ করে সন্ধান করে মানে একটার পর একটা দ্রুত হ্যাঁ সুতরাং রাত কি করে দিনকে দ্রুত নিয়ে আসতেছে হ্যাঁ রাত চলে যায় আবার দিন আসে এগুলো কিসের কারণে হয় এগুলো সূর্যের কারণে হয় সূর্য যখন স্থানান্তর করে তখনই রাত সৃষ্টি হয় এটাও করছে তাহলে আপনার সূর্য যে ঘুরে عرقتا آيات حتى سورة زمارة بعض نمبر آيات الله براني خلق السماوات والأرض بالحق يكوير الليل على النحار ويكوير النهار على الليل وسخر الشمس والقمر كل يجري لأجل المسمى علا هو العزيز الغفار الله بلشنتيني اعكار جميل شتك رأكتين سيشتك رأتيني এবং তিনি বলছেন ইউক্ষুবুরল্লা আল্লাহার তিনি নিয়ে আসেন রাতকে দিনের উপর এবং দিনকে রাতের উপর নিয়ে আসেন তিনি সূর্য এবং চন্দ্রকে নিয়ন্ত্রণ করছেন কুল্লুয়াজরিল আজ মুসলাম্মা প্রত্যেকটাই কি চলছে নিজের হুম নির্দিষ্ট একটা সময় পর্যন্ত তাইলে প্রত্যেকটা চলা বুঝায় এখানে যে প্রত্যেকটাই চলছে সূর্য চলে চন্দ্র চলে সুতরাং সূর্য স্থির না বরং সূর্য গণ্যমান হয় সেটাই এই এই কোরআনায়ের দ্বারাও কি প্রমাণিত হলো এরকম আরেকটা ভ্রমাণ সেটা আছে যে আল্লাহ সাহেব সূর্যের শামসের এক থেকে দুই নম্বর আয়ত বলেন আল্লাহ সূর্যের কসম খেয়েছেন এবং চার্মের সময়ের কসম খেয়েছেন যখন সূর্য অনেক দূর উদিত হয় এবং সেটা আপনার কি তাপ দেওয়া শুরু করে সেই সেই সময়ের কথম অলকামারি ইদা তালা এবং বলছেন সেই চন্দ্রের কথম যেটা সূর্যের পরে আসে তাইলে সুতরাং এইখানে যখন বলা হচ্ছে যে এটা এটার পরে আসে তাইলে বোঝা যাচ্ছে ওটা ওটাও গতিময় এটাও গতিময় সুতরাং প্রত্যেকটার চলনটা বুঝাচ্ছি মানে প্রত্যেকটা যে ঘুরতেছে হ্যাঁ আপনার চলছে সেটা বুঝায় হ্যাঁ তাইলে এ থেকে আয়ের দূরনটা থেকেও আমরা বুঝতে পারছি যে সূর্য স্থির নয় সূর্য চলছে আট নম্বর আরেকটা প্রমাণে এটাও কোরআনের আয়াত সুর আটত্রিশ থেকে চল্লিশ নম্বর আয়তান আল্লাহ জ বলছেন যে সূর্য চলে তার আপনার কক্ষ পথে আল্লাহ জানু চন্দ্রের অনেকগুলো মঞ্জিল ঠিক করেছেন বলে যে এবং সে এরকম পাড়ি দিতে দিতে এমন হয়ে যায় এক চিকন হয়ে যায় তারপরে আল্লাহ জানু বলছেন সূর্য কখনো सूर्य के आल्लाम कर चंद्र के दिन के अतिक्रम कर चले जाए प्रत्येक निज निज अवस्थान से अवस्थान को प्रत्येक निजी जगह घुरे चल से सूतरा एक আপনার কি আসে মৌসুমের পরিবর্তন হয় হ্যাঁ আপনার রাত দিনের পরিবর্তন হয় এই সবগুলা আপনার বুঝায় যে এগুলো চলমান নবম আর একটা দরিল সেটা হাদিস থেকে যাবুজের ফারির দিয়ে হাদিস যে রসুল আকরম সূর্য যখন ডুবে গেছে তখন সাহেবকে জিজ্ঞাসা করলেন যে আতাদ্রী যে তোমরা কি জানো যে এই সূর্যটা কোথায় যায় আবুহারকে জিজ্ঞাসা করলেন তখন তিনি বললেন যে আল্লাহ রসুল আলম যে আল্লাহ আল্লাহ রসুল আমি তো জানি না এই সম্পর্কে তখন রসুল আকরম আসসালাম বলতেছিলেন ফাইনা হ্যা আশি যে এই সূর্যটা চলে যায় আল্লাহর আশের নিচে সেখানে আশের নিচে গিয়ে সে দেয় এবং সে অনুমতি চায় চলে যাওয়ার জন্য তখন তাকে তাকে অনুমতি দেওয়া হবে না বরং তাকে বলা হবে তখন তাকে বলা হবে যে দিক থেকে সেই দিকে যাও সাধারণত আপনার ডুবার পর সে পশ্চিম দিক থেকে পূর্ব দিকে যাচ্ছে আর সে নিচে অনুমতি নিয়ে সেই হবে তখন পশ্চিম দিক থেকে বলছেন যে এছাড়া অনেক আপনার হাদিস পাওয়া যাবে যেখানে আপনার ডুবা এবং দিতে হওয়া এবং আপনার কি করা মানে দুপুর বেলায় মানে আকাশ থেকে ঢলে পড়া এই সমস্ত ব্যাপারগুলো সূর্যের সাথে সম্পর্কিত করা হয়েছে তাইলে সূর্য যখন ডুবা উদিত হওয়া হম এইসবগুলো যখন সূর্যের কাজ মধ্যে আকাশ থেকে সরে যাওয়া তাইলে এগুলো বোঝায় সূর্য স্থানান্তর হয় সূর্য কখনো স্থির না হ্যাঁ যেটা আপনার বোঝা গেল সুতরাং এটা সুস্পষ্ট ধারণা এটার বিপরীতটা মনে করতে হইলে এই আয়াত এবং হাদিসগুলোর ব্যাখ্যা আরেকটা দিতে হইলে সুনির্চিত ব্রাহ্মণ অবশ্যই আবার কোরআন শূন্য লাগবে আর কোরআন শূন্য তো পাওয়াই যায় না এবং সুস্পষ্ট নিশ্চিত আপনার কি বাস্তব প্রমাণ থাকতে হবে কিন্তু বৈজ্ঞানিকরাও এখন পর্যন্ত নিশ্চিত হতে পারেনি যা আসলে আপনার সূর্য স্থির না সূর্য ঘুরে সেটা নিশ্চিত নয় সুতরাং কোরআন হাদিসের যে বাহ্যিক কথা সুস্পষ্ট আপনার ইঙ্গিত যেটা সেটার উপর ভিত্তি করে শেখ ওসেমিন বলেছেন আমরা অবশ্যই মানব যে সূর্য ঘুরে সূর্য কখনোই স্থির নয় এটা আছে চূড়ান্ত কথা তিনি বললেন আশা করি আমরা ব্যাপারটা বুঝতে পেরেছি যেটা নিয়ে মনেকে আলোচনা করে যে সূর্য ঘুরে না আপনার পৃথিবী ঘুরে সুতরাং আমরা প্রমাণ পেলাম যে সূর্য ঘুরে হ্যাঁ জাকু খেল ওসল্লাহ আলব